الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مزل له ومن يزلله فلا هادي له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 وَتَبِعَ بِنَا وَتَبِعَ قُلُوبُنَا أَوْلانا وَمَوْلانا مُحَمَّدًا أَعْبُدُهُ وَرَسُولُهُ <تصفيق> الَّذِي أَرْسَلَهُ إِلَكَ فَاتَّبِعْ لِنَاسِ بِشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَفِرَاجًا منيرا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 وَمَنْ يَشْفَى شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِّنْهَا وَمَنْ يَشْفَى شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِّنْهَا وقد قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله আমন্তু বিলা সদা করল হুম সদা করছু নী না কি নাহম দুলা হজার ভার তুজে আয় ম দিনী নালে মাই পেদা হতা বস চলতা তোমার করবি না তুঝে জুদা হমকতা তে রোজা কি মনজর সলামত রে তে রোজা কালি হে আওকে আবু জরে বি বিলি তে মহবুব কে শবাহ আয়া হো হকি তুসো কর দে আয়া হলা গলোলা বিকমালি কথ তুজা বি হসুন জমিও কি সৌলি মুঝে কসাফির সময় আয়া নোলা বিকমালি কশপত তুজা বি জমালি হসুনত জমিও কি সৌলি চমকতা তে রোজা কি মন জরুর সামত রে তে রা কি জালি ভালো বিি কশপথ তুজা বি মহান আল্লাহ রব্বুল আলম দে দরবারে लक्ष कोटी शुक्रिया आदाय कर जुमान नाम आदायर लक्ष्य मस्जिदे समबत हारौफिक दान कर आलहमदुल्ला कुरान कारिमेर सुरयार पचाशी नम्बर आयात सुनानी तिरमीर एक हादिस अपन सम्मुख पड़े आयात हादिस के सामने रेखे समय आलोके निर्धारित समय भरे किता इच्छा करबो तौफिकी इल्ला तेलबाज कल्लाब्बुल आलमी न करें भलो सुपारिश करुपारिश करंद अंश पा ए आयटी हमें आसल पढ़े देशे बर्तमान यूनियन निवाचन चलतेचन किओ कन शरियत कतटुकु अनुमोदन दे विषय आलोचना करारे आयटी आपन सम्मे पड़े बोर्ड एट इंग्रजी एक शब्द जार अर्थ हे वस्तु बाक्तर पक्षे अथवा विपक्षे मतामत अथवा इच्छार अभिव्यक्तिरूप अभिव्यक्ति दानर अभिकार के वोट बला है भोटे शरी दृष्टिकोण शरियत दृष्टि जथाज्य स्थाने वोट देवाज शरियतर दृष्टि जता योग्य स्थान भोट देवाज एजोग्य स्थान भोट देवा हराम क्या भोट एटी सोटड मानी वोटदाता एक कथाटा बोट दी प्रमाण करते चमी जा व्यक्ति योग्यवशस्त नंबर दु भोट एट एक सुपारिश भोट प्रदान मध्यमे फाट ফককে সুপারিশ করা হয় যে তাকে রাষ্ট্রের ও মুখ পদে মনোনীত করা হোক সুপারিশের ব্যাপারে আল্লাহ রব্দুল আলমিন কোরআন কারিমে বলেন যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সে ভালর একটি অংশ পাবে আর যে ব্যক্তি খারাপ সুপারিশ করবে সে খারাপের একটি অংশ পাবে হাদিসের মধ্যে আছে হুজুরফাক সাল আলহি ওয়াসাল্লাম এর সাত করেন আর দাল আলাল ক্ষয়রে কা কোনো মানুষ যদি ভালো একটি কাজের পথ প্রদর্শন করে কাউকে ওই ব্যক্তি ভালো কাজ করে যে পরিমাণ সাবাব পাবে প্রদর্শন প্রদর্শনকারীও অনুরূপ ওই পরিমাণ সাবাব পাবে পক্ষান্তরে কোনো মানুষ যদি খারাপের দিকে কাউকে পথ প্রদর্শন করে তাহলে ব্যক্তি খারাপ করে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে কারে অনুরূপ ওই পরিমানেই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারী মেসাজ করেন তাও আনু আলাল বীর তাও আনু আলাল ইসমে অল অদান হে আমার বন্ধারা ভালো কল্যাণ এবং কাকোয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো অন্যায় এবং গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করুন তাহলে কি পেলাম বোট এটা একটি সাক্ষ্য নাম্বার দুই ভোট এটা একটি সুপারিশ নাম্বার তিন ভোট এটা একটি আমানত আমানতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পুরাণেকারী মেহসাত করেন আমানাতি ইলা নিশ্চয় আল্লাহ রবাম তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানত সমূহকে তার যথাযোগ্য স্থানে পৌঁছিয়ে দাও ভোট না দেওয়া হারাম অনেক আমরা ভোট না দিয়ে বসে থাকি ভোট না দেওয়া এটা চরম অপরাধ এবং হারাম কাজ কেন ভোট দেওয়া মানে একটু আগেই বলেছি সাক্ষ্য দেওয়া আর সাক্ষর ব্যাপারে আল্লাফা মেসাত আমার বন তোমরা সাক্ষ্য গোপন করো না একটা লোক ভোটে দাঁড়িয়ে এই কথাই প্রমাণ করতেছে যে তোমরা আমি ভালো মানুষ তোমরা আমার ব্যাপারে সাক্ষী দাও ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া যে তোমরা আমার ব্যাপারে সাক্ষী দাও আমি ভালো মানুষ এবং আমি রাষ্ট্রের ও মুখ পদের জন্য যোগ্য সুতরাং তোমরা আমার পক্ষে সাক্ষ্য দাও ভোট দেওয়ার মাধ্যমে আর কারোর কাছে যদি সাক্ষ্য চাওয়া হয় যে তুমি আমার ব্যাপারে সাক্ষ্য দাও এখানে সাক্ষ্য না দিয়ে নিরবতার ভূমিকা পালন করা কবিরে গুণা হারামুসাহাদ আল্লাহাক বলেছেন সাক্ষ্য গোপন করো না কেন ওমাই একটু মাহা ফাই আন কলবু যে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার সামর্থ্য থাকার শর্তেও সাক্ষ্য গোপন করবে সে পাপি মনের ধারক এই জন্য আমাদেরকে সাক্ষ্য দিতে হবে অন্য হাদিস আল্লাহ রবুল্লা আলমিন করেন মান কাতামা সাহা কামান যদি কাউকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় আর সে সাক্ষ্য না দিয়ে চুপ থাকে সেই ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল আমার ভাইরা ভোট না দেওয়ার পরিণতি ভোট না দেওয়া হারাম ভোট না দিলে কি হয় একটি হাদিসদের আমরা তার শাস্তি আমরা অনুভব করতে পারি কলার রসুল্লাহি সাল আলাইহি আসাল্লাম মান উজিল সুরা পালাম ইয়ান সুরহু যে ব্যক্তি যার সামনে কোন অপমানিত করা হয় একজন ভালো লোক যদি নির্বাচনের জন্য দাঁড়ায় তাহলে তাকে নির্বাচিত না করা মানে তাকে অসম্মানি করা তাকে নির্বাচিত না করা মানে তাকে असम्मानी कर एक भालो लोक बुलिर सामने को ईमानदार के असम्मानित लांचित से लाछित कर सामर्थ्य राखे कंतु से लाछना के प्रतिहत करलना आल्लाह रबुल आलमी कल क्या मैदान कूटी कानुष्ठ सामने ताके लांचित कर भाई ভোট রাজনীতি এটা ধর্মের বাইরে নয় আমরা মনে করি বোট রাজনীতি এটা অন্য একটা জিনিস চরম একটা বিভ্রান্তিতে আমরা আসি বর্তমানে যে মনে করি ভোট এটা ধর্মের সাথে ভোটের সাথে রাজনীতির সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই এ ধারণা একবারেই ভুল এ ধারণা থাকার কারণেই তো দেখা যায় একটা লোক ফাঁস রক্ত নামাজ পড়ে একটা লোক ডান সত্কা করে একটা লোক হজ করে एक लोक सत्का देम जातियों सब क्ष से कंतु बोटर बेपारे से बोट दे का खोदाद्रोह नास्तिक दुर्नीतिबुस्ख बेनि मिथ्यबादी जालेम एसलामी शरियत उदासीन जरा पलिटिकल वादा करवाचित कर पलिटिकल वादा का निवाचन आगे গদিতে যাওয়ার জন্য জেনে শুনে কিছু মিথ্যাও আদা করা নির্বাচনের আগে গদিতে যাওয়ার জন্য জেনে শুনে কিছু মিথ্যাও আদা করা হয় ওই মিথ্যা ও আদাকে বলা হয় পলিটিক্যাল ওয়াদা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার বলা হয় ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হবে না চাঁদাবাজি টেন্ডারবাজি কিছুই করা হবে না এটা জেনে শুনেই এ ধরনের মিথ্যাও আদা করা হয় যে আমি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে জনগণের সেবা করব কিন্তু নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম ইসলামকে মিঠানোর চেষ্টা করে এবং যাবতীয় নিষিদ্ধ কাজগুলো সে করার চেষ্টা করে প্রতিশ্রুতি সে করবে সেবা কিন্তু ক্ষমতা আসার পরে করে শোষণ করবে শাসন করে শোষণ এটাকে বলা হয় পলিটিক্যাল ওয়াদা একটা লোক নামাজ পড়ে রোজা রাখে তার মুখ বরা দাঁড়ে দাঁতটা করে হদ করে কিন্তু ভোটের ব্যাপারে আসলে সে মনে করে ভোটের সাথে রাজনীতির সাথে সরিয়তের কোনো সম্পর্ক নেই এজন্য সেই ধরনের মানুষদেরকে নির্বাচিত করে আমার ভাইরা অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া এটা হারাম অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া এটা হারাম জেনে শুনে অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া এটা কবিরে গুণা কারণ যারা দুর্নীতিবাদ যারা চুরি করে যারা মিথ্যে কথা বলে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওদেরকে যদি আপনার ভোটের মাধ্যমে ওরা নির্বাচিত হয় যতদিন সে ওই পদের থেকে যতগুলো গুণা করবে গুনার একটা একটা বাঘ আপনার আমল জমা হয়ে যাবে একটা অ্যাকাউন্ট খুললেন আপনি অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট খুলে দিলেন আপনি টেরো পাবেন না হাসরের ময়দানে আপনি বলবেন আল্লাহ আমি চুরি করি নাই আল্লাহ আমি ডাকাতি করি নাই আল্লাহ আমি মিথ্যা কথা বলি নাই ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি নাই কিন্তু এই গুণাগুলো আমার আমল্লামায় কোথার থেকে এসেছে বারবার আপনি বলবেন আল্লাহ পাক বলবে ঠিক আছে তুমি মিথ্যা কথা বলো নাই তুমি চুরি করো নাই জুয়া খেলাও নাই চাঁদাবাজি করো নাই তবে তোমার জীবদ্দশায় এমন ব্যক্তিদেরকে তুমি ভোট দিয়ে নির্বাচিত করেছ যার কারণে ওরা যতবার চুরি করেছে যতবার মিথ্যা কথা বলেছে যতবার ধোকাবাজি করেছে একবার গুনা তোমার আমল জমা হয়ে গেছে এই আমার ভাইরা অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া হারাম আল্লাপ কোরআনকারিম একসাথ করে নিজাকুল তুমফা দিলু অবা আমার বন্ধারা যখন কথা বলবে ন্যায় নিষ্ঠার সাথে কথা বলবে অলাউকা না যা করবা যদিও যার বিরুদ্ধে কথা বলছো সে তোমার নিকটতম আত্মীয় স্বজন হয় আল্লাহাক বলেছেন ফাজ তোমরা পূজা থেকে বেঁচে থাকোবাজ এবং মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তোমরা বেঁচে থাকো আমার ভাইরা অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার পরিণতি কোনো পদে তার নিকটতম ব্যক্তিকে সাপোর্ট করেছে রাষ্ট্রীয় কোনো পদে তার নিকটতম কোনো ব্যক্তিকে যে ব্যক্তি সাপোর্ট করেছে অথচ ওই সমাজে ওই ইউনিয়নে এর থেকেও যোগ্য লোক তার বিবচনায় তার দৃষ্টিতে ছিল এত সত্ত্বেও সে তার আত্মীয়তার কারণে সেই তার নিকটতম কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে তাহলে সে যেন আল্লাহ এবং আল্লাহর রসুনের সঙ্গে খেয়ানত করেছে ইজা উসিদ আলাম রুইলা গাই আলহি পান্তাজির শাহ কেয়ামতের অনেকগুলো আলামত আছে কেয়ামত অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত উচ্ছেদের ইলা এলাকায় আলহি কর্তৃত্বের পথ অযোগ্যর কাছে অর্পণ করা সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন অযোগ্য ব্যক্তির কাছে কর্তৃত্বের পথ নেস্ত করা এটা কেয়ামতের আলামত থেকে একটি আলামত অন্য এক মধ্যে আছে কল আর সুলহি সল্লি ওমারা উকুম ইজা কানামিয়া আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান ভালো ব্যক্তি হবে আলোচনা বুঝতেছেন আপনারা ভাই जख तुम्हारे राष्ट्रपद भलो हो खेरकुमिया तुम्हारे मध्य जरा दनाटा दानशीलकुम सौर बैनक तुम्हार कह परामर्शभ भित्तिक हो जख तुम राष्ट्रवधान हो भलो व्यक्ति तुम्हारे दनिरा दानशील और तुम्हारे पारस्परिक कह परशभ भित्तिक যখন দেখবে তোমাদের রাষ্ট্রবধান দুষ্ট যখন দেখবে তোমাদের রাষ্ট্রপ্রধান দুষ্টাল এবং তোমাদের মধ্যে যারা ওরা ইলা, এবং তোমাদের যাবতীয় কাজকর্ম মহিলাদের কাছে ন্যস্ত করা হবে তিনটা কথা বলছেন নবী রাষ্ট্রপ্রধান হবে দুষ্ট আর দনিরা হবে কৃপন আর তোমাদের পারস্পরিক কাজ হবে আরে তোমাদের দায়িত্ব কর্তৃত্ব ন্যস্ত করা হবে কোনো মহিলার কাছে ফাবকুল্লার যে খয়রুমিনা তখন বু গর্ব বু ফিষ্ট থেকে উত্তম তার মানে তোমাদের বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো তখন এই দুনিয়াতে থেকে তোমাদের কোনো কি লাভ হবে না আমার ভাইরা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন যত দামি বস্তু বস্তু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে প্রত্যেকটি দামি বস্তুকে আল্লাহ রব্বুল আলমিন কুদ্রুতিভাবে পর্দার আলে রেখে দিয়েছে নারী জাতি মাতৃ জাতি মানব তৈরির কারখানা এরা তো আরো দামি সম্পদ সুতরাং এরাও কি পর্দার ভিতরে থাকতে হবে আরে হাট মানুষের হাট আছে না হাট হাট বড় দামি বস্তু লুকিয়ে থাকে বক্ষের ভিতরে পর্দার আলে। रक्त बड़ा दामी वस्तु लुकिए थे चामार नीचे रगर भर्दार आड़े मगज बड़ा दामी वस्तु लुक माथार खुलिर भरे पर्दार आड़े मुखता बड़ा दामी वस्तु लुकिए थे झिनुकर फैटर भितरे पर्दार आड़े सोना रूफा बड़ा दामी वस्तु लुकिए था नीचे खनिर भरे पर्दार आड़े जत दामी वस्तु आल्लाफा दुनिया सृष्टि कर প্রত্যেকটি দামি বস্তুকে আল্লাহ পাস কুদ্রুতিভাবে লুকিয়ে রেখেছেন রক্ত এটা দামি বস্তু এটা কি দেখা যায় নাকি ভিতরে হাট দামি বস্তু দেখা যায় নাকি ভিতরে মানুষের মাথার মগজ অত্যন্ত দামি বস্তু দেখা যায় নাকি ভিতরে পর্দার ভিতরে মণিমুক্তা বলেন সোনারূপা বলেন অত্যন্ত দামি বস্তু আল্লাহ রব্বুল আলামী কুদ্রুতিভাবে এ সমস্ত বস্তুগুলাকে লুকিয়ে রেখেছেন নারী জাতি এরা তো মানব তৈরির কারখানা মানব তৈরির কারখানা এরা আরো দামি বস্তু এর জন্য আল্লাহাক ওদের ব্যাপারে বলেছেন উলা তোমরা গৃহপান্তর অবস্থান করবে বর্বর তার যুগের মতো নিজকে নিজে প্রদর্শন করো এক কবি তার বাসায় বলেন চাদরে সব মেলে পিটা না সিমা অফলা को আসো খুশবু কো রে ফুলটো মে রাখার হেফ্জ কামাশি সিমো কানো মে মুখি কে জব কবি বাহির নরবদর হায়রা এক দিল আত্ম नजरे দরগর किया। খালে রক্ষা রঘু মে খুন কলবো সিনা রাখোর খানা এরমা লব্জে মার না ওর জবা মে নুতো রাগ কো বাড় দর্দ করমা সুদরত গাফিল খুব ভীনে হোসন কো বুর্গো গুল মে সজর মে শাখো মে পন দিদ মখলুক রক্ষা নুরে জাত তলিবা দিদ কো বেহো বেউা হুসন কি হর এক আদা জবা মস্তুর হে হসন তোরা কৌম মিলত কি তর কি হো তিয় গরাম হামনে খেলাপে সন্নত গুর নারী জাতিকে আল্লাহ সৃষ্টি করে ওদের বাসস্থান ঘরের ভিতরে রেখে দিয়েছে বলে দিয়েছে তোমরা দামি সম্পদ তোমরা ঘরের ভিতরে তোমরা কি করবে অবস্থান করবে আমার ভাইরা বাগানে ফুল ফুটেছে বাগানে মন্ত্রী পরিষদ বাগানের পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছেন ফুলের গ্রামে আকর্ষিত হয়ে প্রধানমন্ত্রী বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে হার বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছে গলায় স্বরাষ্ট্রমন্ত্রী হেঁটে যাচ্ছেন উনি দেখল ফুল অগণিত ফুল বাগানে ফুটে আছে তিনিও কিছু ফুল ছিঁড়ে সূতায় গেঁতে তিনি হাতে ঝুলিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও হেঁটে যাচ্ছে যাওয়ার সময় দেখল অগণিত ফুল ফুলের গ্রানে তিনিও কি করলেন কিছু ফুল ছিঁড়ে নিয়ে বালিশ সাজালেন বিছানা সাজিয়ে ওখানে রাত ঘুমায় ফুল মনে মনে গর্বিত আমার দাম কত বেশি মন্ত্রীর খলায় ঝুলেছি মন্ত্রীর হাতে ঝুলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একসাথে একসাথে বিছানায় ঘুমায় আকবর এলাম আদি মারহম বলে রে ফুল তুমি মনো গর্বিত তোমার দাম বেড়ে গেছে এগুলো সব ঠিক আছে তবে তোমার বাগানের দিকে তাকিয়ে দেখো তোমার বাগান অন্ধ জন্য দাঁড়িয়ে আছে তুমি যে বাগানের ফুল ওই বাগান থেকে ছিঁড়ে মন্ত্রী গলা আলোকিত করছে স্বরাষ্ট্র মন্ত্রী হাত আলোকিত করেছে আর মন্ত্রী বিছানা সাজিয়েছে কিন্তু তুমি যে বাগানের ফুল ওই বাগান তো অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয় নাই তুমি যে বাগানের ফুল ওই বাগানকে অন্ধকার করে আরক জনের বিছানা আলোকিত করা আরক জনের গলা আলোকিত করা হাত আলোকিত করা এটা কোনো বুদ্ধিমানের কাম নয় কারণ করলে। নেহিংয়ে মন্ত্রী সব সময় তোমাকে গলায় রাখবে না স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে হাতে রাখবে না স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে বিছানায় সাজিয়ে বিছানায় ঘুমাবে না কারণ তোমার দাম তো মন্ত্রীর কাছে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ তোমার পাপড়ি থেকে গ্রাম বের হবে যতক্ষণ পর্যন্ত তুমি তরু তাজা থাকবে আকবর এলাহাবাদী মার বলে শুনো আপু গোয়াম কেগুল তাজা নমি মানত আগার মানন সবে মানন সবে দিগর নমি মানত হামেশা ইজ্জতে মেহমাবান আগার মানন সবে মানন সবে দিগর নমি মানত হেজাবে ন আর নমি মানত আগার মানন সবে মানন সবে দিগর নমি মানত এরে ফুল তুই যখন শুখিয়ে যাবি তখন মন্ত্রী তোমাকে গলা থেকে নিক্ষেপ করবে মন্ত্রী তোমাকে হাত থেকে নিক্ষেপ করবে স্বরাষ্ট্র মন্ত্রী তোমাকে বিছানায় থেকে নিক্ষেপ করবে নিক্ষেপ করার পর জাড়ু দেন জাড়ু দিয়ে তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে করে কিনা এখন ডাস্টবিনে হাজার হাজার ফুল পাওয়া যায় কিনা যেই ফুল এক ঘন্টা আগে কোথায় ছিল মন্ত্রীর গলায় ছিল মন্ত্রীর হাতে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বিছানায় ছিল কিছুক্ষণ পরে যখন শুকিয়ে গেছে এটাকে লাঠি মেরে নিক্ষেপ করেছে তদ্রুপে নারী জাতি আল্লাহ রব্বুল আল আমিন তোদেরকে সৃষ্টি করেছে ফুল সরু পুরুষদের থেকে গ্রান নিবে স্কোয়ার মোহাম্বতের গ্রান আজকে মাতৃ নারীজাতি, মাস্টার ডিগ্রি অর্জন করেছে কলেজ কলেজিটির আঙ্গিনা আলোকিত করে রেখেছে অফিস আদালতের কক্ষ উজ্জ্বল করে রেখেছে আর মনোমন গর্বিতা আমার দাম কত বেশি মনমন গর্বিতা আমার দাম কত বেশি আমি অমুক অফিসের অফিসার আমি অমুক কলেজের প্রফেসর আমি অমুক হোটেলে চাকরি পেয়েছি বিমান বালাতে আমার চাকরি হয়েছে বিমানে আমার চাকরি হয়েছে মনে মনে গর্বিতা আকবর এলাহাবাদী মারহুম বলে মহিলা সব ঠিক আছে তবে পিছনের দিকে তাকিয়ে দেখো তোমার বাগান অন্ধ করার জন্য দাঁড়িয়ে আছে তুমি তো ওই বাগানের ফুল যে বাগানের ফুল সাইয়েদা ফাতে তুমি তো ওই বাগানের ফুল যে বাগানের ফুল ছিল হজরত আয়সা সিদ্দিকা রজিয়ালহা তুমি তো ওই বাগানের ফুল যে বাগানের ফুল ছিল হজরত মরিয়াম আলহিস ওদের বাগানকে অন্ধকার করে তুমি ওখান থেকে দূরে সরে অফিস আদালতকে আলোক করতেছ বিমানে চাকরি পেয়েছ অমুক স্কুলে তুমি কি প্রফেসর হয়েছে তুমি মনে মনে করবি সরণ রেখো ফুলকে যেমনি ভাবে বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসার কারণে ফুলের মধ্যে পছন্দ রয়েছে ফুলের কোপালে ছিল সর্বশেষ ডাস্টবিন সেই ডাস্টবিন নিক্ষিপ্ত হয়েছে ঠিক তুমি নারীর বাগান অন্ধকার করে যখন অফিস আদালতে চলে এসেছ এটা তোমার সুসংবাদ ন এটা তোমার পচনের পূর্বাভাস এটা তোমার পছনের কি পূর্বাভাস কারণ তোমার তো অফিস আদালতে বিমানের তখনই চাকরি দেওয়া হবে যখন তোমার চামড়া লুজ আর টাইট থাকবে তোমার রূপ লাবণ্য ঠিক থাকবে যখন ফুলের মতো তোমার রূপ লাবণ্য কমে যাবে তোমার চামড়া ডিলা হয়ে যাবে ফুলকে যেমনি ভাবে ঝাড়ু দিয়ে ডাস বিনে নিক্ষেপ করেছে তুমিও ওই সময় অপেক্ষা করো তোমাকেও জাহান নামের প্রেরেস্তা জাড়ু দিয়ে জাহান নাম নামি ডাস বিনে নিক্ষেপ করবে কথা বুঝছেন আপনারা আমার ভাইরা এই জন্য বলছিলাম নারী জাতি এরা মাতৃ মানব তৈরির কারখানা দুনিয়াতে যেমনি ভাবেন প্রত্যেক দামি বস্তুকে আল্লাপাক উদ্রুতিভাবে হেফাজত করে রেখেছেন নারী জাতিকে আল্লাহ পাক এভাবে সৃষ্টি করে গরের ভিতরে থাকার জন্য বলেছেন নারী জাতিকে আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য পাঠায়নি এলাকার চেয়ারম্যান এবং মেম্বার হওয়ার জন্য কি করেনি ভাই পাঠায় নাই এদেরকে পর্দার ভিতরে থাকার জন্য বলেছেন আমার ভাইরা অনেকেই প্রশ্ন করে যে অসৎ অযোগ্য ফাট থেকে যদি ভোট দেওয়ার ওয়াদা করা হয় বিভিন্ন ইউনিয়নে দেখা যাক কোরআন শরীফ দৌড়ি শপথ করা যে তিকো আমার ভোটটা দিবি নি কোরআন শরীফ দৌড়ি শপথ করানো হয় কিন্তু অথচ লোকটা একবারে অযোগ্য অসৎ এই ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ করা যায়জ কিনা মাথালা বুঝছেন কিনা এই ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ করা যায়জ কিনা পোকাহায় গ্রামের মাথালা এই ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ করা শুধু যায়জ না তোমার উপর ফরক তোমার উপর কি আমি আলোচনার আগেই বলেছি আপনি একজন দুর্নীতিবাদ একজন খোদাদ্রোহী একজন চাঁদাবাদী ধোকাবাদ আর যদি ভোট দিয়ে সমর্থন করেন আপনি যত আমলেই করবেন না কেন আপনার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনার আমল নামায় গুণাহের পাহাড় পাহাড় জমে যাবে মোবাইলে অনেক টাকা ডুবে টাকা একটু পরে ব্যালেন্স যখন দেখা হয় পরীক্ষা করা হয় দেখে ব্যালেন্সে টাকা না কি করে এমন হয় না অনেক সময় টাকা ঢুকেছে একশো টাকা হঠাৎ টিভি দেখলো ব্যালেন্স আর এক টাকা না সবগুলো নিয়ে গেছে মেসেজ দিয়ে নিয়ে গেছে আপনি মাসাল্লাহ খুব দাঁড়িয়ে আপনার হজ করেন জাকাত দেন কিন্তু সমর্থন করেন টাউডার বাদাবাদ মিথ্যাবাদকে আপনার আমল্লাবাদ থেকে এভাবে মেসেজ দিয়ে সমস্ত ন্যাক নিয়ে যাওয়া হবে বুনার পাহাড় নিয়ে আপনাকে হাসন ময়দানে উঠতে হবে এই জন্য আমার ভাইরা অত্যন্ত সাবধান অত্যন্ত সাবধান বুট এটা সাক্ষ্য বুট একটা একটি আমানত বুট এটা একটি আমানত অত্যন্ত ভেবে চিনতে আমার দৃষ্টিতে যেই ভালো আমার দৃষ্টিতে যেই ভালো ষোলোয়ানা ভালো পাবেন না হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন উচুর ভালো তো নেই সবাই তো খারাপ খারাপের ভিতরে মন্দের ভালো আছে একটি মন্দের একটি কি ভালো আছে মন্দের ভালো যাচাই করে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে বিবেক খাটানোর জন্য মন্দের ভালো আপনি যাচাই করে আপনি ভোট দেওয়ার চেষ্টা করবেন ভোটের বিনিময় কিছু খাওয়া যায় আছে কিনা ভোটের বিনিময় কোন কিছু খাওয়া যেমন টাকা পয়সা বিড়ি সিগারেট তেল সাবান ইত্যাদি গেঞ্জি জামা কাপড় এগুলো গ্রহণ করা যায় দাঁসে কিনা যেহেতু ভোট এটা একটি সাক্ষ্য এটা একটি আমানত সুতরাং বুটের বিনিময় এক পয়সা খাওয়াও আরাম লাল আল্লাহুর রাখি অলমরতা বোটের বিনিময় গ্রহণ করা মানে ঘুষ খাওয়া বলেন বুটের বিনিময় গ্রহণ করা মানে কি ঘুষ খাওয়া আর ঘুষ খাওয়া মুসলমানের জন্য বৈধ নাকি আরাম লাল আল্লাহুর রাখি অলমুরতাশি যে ঘুষ দেয় ঘুষ দাতা এবং গুছ গ্রহণকারী উভয়ের উপরে কি লান উভয়ের উপরে লানত এই জন্য আমার ভাইরা ভোটের বিনিময় গ্রহণ করা চা খাওয়া দেখবেন টাকার খুব একটি ইয়ে চলবে আমার আপনি যত টাকাই আপনার হাতে আসুক না কেন আপনি এই টাকা খাবেন না এই টাকা দিয়ে ঘরের কোন পণ্য আপনি ক্রয় করবেন না এই টাকা আপনি বর্জন করবেন আপনার বিবেক খাটিয়ে আপনার দৃষ্টিতে যে মমদের ভালো তাকে নির্বাচিত করবেন নির্বাচনী পশার উপলক্ষে আমাদের দেশে স্লোগান দেওয়া হয় লা লাহাই না। যেবা দ্বারাই বলেছেন আপনি অত্যন্ত বড় গুণে করেছেন আল্লাপাক আমাদের আমার আর আপনার জন্য দেয় নাই এটা হচ্ছে একটি জিকির এটা একটি আবাদতের যদি একবার লাইলাহা ইল্লাহ পরে আল্লাহাক তার জীবনের সব গুণারাখি মাফ করে দেয় আপনি হাঁটি হাঁটি লাহিল্লাল্লাহ অমুক মার্কার মালিক তুই আল্লাহ এগুলো তো বলার আপনার কোনো দরকার নেই আপনি অত্যন্ত পাপ করেছেন গুণা করেছেন যাই হোক আমার ভাইরা সীমিত সময় আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করেছি যে শরীয়তের দৃষ্টিতে যথাযোগ্য স্থানে বোট দেওয়া ফরজ এবং বোট রাজনীতি এটা ধর্মের বাহিরের কোনো বস্তু না বলে না কেন বোট রাজনীতি এটা ধর্মের কি বাহিরের বস্তু না এটা ধর্মের একটা অংশ এটাও ধর্মের একটা অংশ আপনি শরীয়তের সব আমল করেন হস করেন জাগাত দেন হত্যা করেন আপনি বিভিন্ন জায়গার সভাপতি আপনি বিভিন্ন জায়গার সেক্রেটারি কিন্তু ওই যেহেতু ভোটটাকে শরীয়তের কোন অংশ মনে করে না এই জন্য ভোট দেশে একবার দিকে না এটাও শরীয়তের একটা অংশ শরীয়তের সব কাজ যেমনি ভাবে যাচাই বাছাই করে করতে হয় সুতরাং এই নির্বাচন এই ভোটটা আপনার ভোট অত্যন্ত দামি এই ভোটটাকেও শরীয়তের অন্যান্য আমলের মতো অত্যন্ত যাচাই বাছাই করে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তহিক দান করুন ওয়াখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবাহ আলমিন যারা শুনত পা না সেটা শুনত পড়ি